শপথ সূর্যের এবং উহার কিরণের শপথ চন্দ্রের যখন সূর্যের পর আবির্ভূত হয় শপথ দিবসের যখন সে উহা প্রকাশ করে শপথ যখন সে উহাকে করে শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার শপথ পৃথিবীর এবং যিনি উহা বিস্তৃত করিয়াছেন তাহার শপথ মানুষের এবং তাহার যিনি উহা সুঠাম করিয়াছেন অতঃপর উহাকে উহার অসৎকর্মার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন সেই সফল কাম হইবে যে নিজেকে পবিত্র করিবে এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুষন্ন করিবে সামুদ অবাধ্যতা অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হইয়া উঠিল তখন আল্লাহর রাসুল উহাদেরকে বলিল আল্লাহ উহাকে পানি পান করাইবার বিষয়ে কিন্তু উহারা রাসুল কে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদের সমুলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না